السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعينا ما بعد قرية درشق سورة عبارة اگر كرماتو عبرو افنا درشاملو قوستي تحيي ارق فتوى ارقان اسلام ارقتي بوربني اي پر بے جاتحق چه شدات چه قرآن المدى اللہ جلشانو بولن শাস্তি আল্লা অবশ্যই দিবেন এখন প্রশ্ন আসে যে আল্লাহর নামে এলহাদ মানে কি এবং এলহাদের কয়টা প্রকার রয়েছে যেটার জন্য আল্লাহ শাস্তি দিবেন বলে আপনি হুমকি দিয়েছেন আল্লাহ সুতরাং সেটা বুঝে আমাদের মানে হচ্ছে ঝুঁকে যাওয়া মানে আসল জায়গা থেকে সরে যাওয়া যেমন তিনি আল্লাহর কোরআন থেকে দৃষ্টান্ত দিচ্ছেন সুরায় নাহ একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন সম্পৃক্ত করেছে তারা তো আজমী ভাষা মানে অনারবী ভাষা এবং কিন্তু এই কোরআন তো সুস্পষ্ট আরবি ভাষার তাই এখানে এলহাদের মানে হচ্ছে ঝুঁকে যাওয়া মানে আরব দিকে মনের কে ঝোঁকটা যেমন নাকি বলা হয় এই যে লাহাদ কবরের মধ্যে দুইটা প্রকার আছে একটা হচ্ছে শাক আর একটা হচ্ছে কি লাহাদ এই লাহাদ মানে কি লাহাদ মানে হচ্ছে একটু মানে হালকা করে সাইড করে দেওয়া হয় মানে কবরকে খনন করে এক সাইড দিয়ে একটু ঢুকিয়ে দেওয়া হয় এই কারণে এটাকে লাহাদ বলে লাহাদ মানে কি একটু ঝুঁকিয়ে দেওয়া একটু মানে জায়গার থেকে সরে যাওয়া এটাই হচ্ছে অর্থ এখন কথা হচ্ছে যে আপনি এলহাত কিভাবে বুঝবেন এলহাতটা এসে ছড়ে যাওয়া এলহাদ বুঝতে হইলে আগের মূলটা কি সেটা জানতে হবে আল্লাহর নামের মধ্যে ইস্তিকামত কি সঠিক আপনার যে কোনো জিনিসের বিপরীতটার মাধ্যমে ওই জিনিসটা পরিচিত হয় যেমন আপনি আলো বললে আন্ধারটা বুঝে আসে আন্ধার বললে আলোটা বুঝে আসে মানে বিপরীত দিয়ে বিপরীত চিনা তাইলে প্রথমে আল্লাহ এবং আল্লাহর গুনাবলীর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত কী কোরআন সেটা আমাদেরকে জানতে হবে তাইলে সেইভাবে মানাটা হচ্ছে কি আপনার ইস্তখামত আর এর বিপরীত করাটা কি এলহাদ এটা আমাদেরকে বুঝতে হবে তাইলে আল্লাহর যে নাম গুনাবলী সেটা খাঁটিভাবে সঠিক আকারে হম আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে যেভাবে আল্লাহর সাথে মানায় সেটা কখনো আপনার বিকৃত করা যাবে না সেটা কখনো অস্বীকার করা যাবে না সেটা ধরন ঠিক করা যাবে না সেটা দৃষ্টান্ত আপনার দাঁড় করানো যাবে না এটা হচ্ছে আলোসনতল জামাতের আসল সিদ্ধান্ত সুতরাং আসলটা জানলে বেদিক্রমটা আসবেই এখন যখন এই কথা জানা গেল তখন এলহাদের প্রকার জান আমাদের জন্য সহজ হয়ে গেছে এলহাদের কয়েকটা প্রকার রয়েছে বিশেষ করে শেখ মুহাম্মদ বিন সালিমিন এখানে চারটা প্রকারের কথা বলবেন যে যেই এলহাদের কারণে পরকাল আল্লাহ শাস্তির হুমকি দিয়েছেন সেই এলহাদ কয়েক প্রকার চারটা প্রকার এক নম্বর আছে আল্লাহর কোনো নামকে অস্বীকার করা অথবা আল্লাহর নামের যে সিফাত আছে গুণ আছে সেটাকে অস্বীকার করা যেমন কেউ যদি বলে রহমান আল্লাহর নাম নয় যেমন মোর্শিকরা জাহিরি যুগের মোর্শিকরা বলছেন রহমান আল্লাহর নাম নয় এটা তারা বলছিল তাইলে সে এলহাদ করলো এবং কেউ যদি বলে রহমান আল্লাহর নাম কিন্তু রহমত সেটা আল্লাহর গুণ নয় যেমন কিছু লোকেরা জাহামিরা বলে যে আল্লাহ রহিম রহমত ছাড়া তাইলে এটাও এলহাত এটার জন্য শাস্তি পেতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর এমন নাম আপনি ঠিক করবেন যেটা আল্লাহ নিজের জন্য ঠিক করা নেই এটাকেও এলহাত বলা হয় এটার জন্য শাস্তি পেতে হবে যেমন আল্লাহর নাম দেয় নেই ঠিক করা আপনার যেরকম যারা দার্শনিক এরা বলে যে আল্লাহকে ইল্লায়ে ফাইলা বলে মানে আল্লাহ হচ্ছে কার্যকরী একটি কারণ ইল্লত বলে ইল্ল ফায়লা এটা বলা ঠিক না আর আমাদের দেশে যেটার প্রচলিতে আছে আল্লাহর নাম খোদাওয়ালাহ তাইলে এটা আল্লাহর নাম দেন নাই এটাও এলহাদ সুতরাং এটার জন্য শাস্তি পেতে হবে তারপরে এরকম আল্লাহর নাম খ্রিস্টানদের নিকটে এরা আব বলে আল্লাহকে পিতা যে আপনি বিশ্বাস করলেন যেই নামটা যেই গুণ বুঝিয়েছে সেটা মানুষের মধ্যে সেটা পাওয়া যায় মানুষের সাথে মিল দিয়ে দেন মানে দৃষ্টান্ত ঠিক করেন এটা কিন্তু এলহাদ যেমন কেউ যদি মনে করে কারণ আল্লাহ নিজেই বলছেন লাই সেই যে আল্লাহর মত কেউ নেই সুতরাং যদি আল্লাহর হাত আসে এটা বলা হয় কেউ যদি বলে তাইলে মানুষ সাথে মিল হয়ে গেল তাইলে এটা কুফরি করল। এতে কোনো সন্দেহ নেই এই কারণে হ্যাঁ এরকম ভাবে আল্লাহ বলছেন হালতা আলম হুসামি আল্লাহর সমকক্ষ কি তুমি চিনো না আল্লাহর মতো হতে পারে না যদি আল্লাহর নামের ভিতরে যে বৈশিষ্ট্য আছে এটা যদি এলহাত করলেন এটাও ঝামেলা করস্তাদ তিনি বলেছেন চমৎকার কথা কাফার যে ব্যক্তি আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করবে শেখ আফের ওমন কাফার কেউ যদি আল্লাহ যে নিজের যে গুণ ঠিক করেছেন সেটা অস্বীকার করলো সেটাও খুবই তী এবং তিনি বলছেন আল্লাহ নিজের যে গুণ বৈশিষ্ট্য দিয়েছেন সেটার মধ্যে কখনো কি কারণ তারা মনে করে যে আল্লাহর হাত আছে বলে মানুষের মতো হয়েছে মানুষেরও হাত আসে না এটা কোশ্চিন কালেও না বরং বলতে হবে আল্লাহর হাত আল্লাহর সাথে মানায় সেইভাবে আছে এরকম ভাবে চার নম্বর এলহাদের মানে হচ্ছে কি যে আপনি আল্লাহর নাম থেকে আপনার মূর্তির নাম চয়ন করবেন আল্লাহর নাম থেকে মূর্তির নাম বাইর করে দিবেন। যেমন আরবরা করেছিল তারা লাত যে তাদের মূর্তি ছিল এটাকে কোথায় থেকে তারা চয়ন করছে হ্যাঁ আল্লাহ ইলাহ শব্দ থেকে লাদ বাইর করছে इलाहतर गुणारे गत करह एल्ते चार्ट प्रकार सरसिप नाम के अस्वीकार करें द्वित नम्बर যেটা নাম নাম এরকম করলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহর নাম যে গুণ বৈশিষ্ট্য বুঝে এটা মানুষের সাথে মিলিয়ে দিলেন চতুর্থ নম্বর আল্লাহর নাম থেকে আপনি কোনো বৈশিষ্ট্য বের করে অন্য জিনিসের নাম দিলেন কোনোটাই চলবে না এখন আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ প্রশ্ন আসে যে আপনার আল্লাহর সাথে যেমন আপনি দেখবেন সম্পৃক্ত করেছেন বললেন বাইতি এবং কোরআন মাজিদের মধ্যে জমিনকে তার সাথে সম্পৃক্ত করলেন আর এইগুলা হ্যাঁ ধরন কি যে আল্লাহর সাথে যে জিনিসটা এজাহত করা হয় সম্পর্কিত করা হয় সেটা ধরন হ্যাঁ তখন শেখ মুহমদিন তাহলে আল্লাহিনকে এরকম প্রশ্ন করা হলে তিনি বললেন যে আল্লাহর সাথে যে জিনিসগুলোকে সম্পৃক্ত করা হয় সেটা তিন ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে যে জিনিসটা নিজে নিজে অস্তিত্ব নিয়েছে মানে অস্তিত্ববান এরকম জিনিস যদি আল্লাহ করা হয় আহ যে আমার বিশ্ব আমার এই যে জমিন সেটা প্রশস্ত আমার জমিন প্রশস্ত জমিনকে আল্লাহর সাথে সমৃদ্ধ করলেন তাইলে সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পৃক্ত করা কারণ এই জমিন নিজেই অস্তিত্বশীল এরকম ভাবে যদি কোনো জিনিসকে এই জমিনের কোনো অংশকে আবার যদি বিশেষভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করে তাইলে সম্মান বুঝায় যেমন আল্লাহ আল্লাহ করুন ইব্রাহিম ইসলামকে আদেশ করেছেন যে তাদের জন্য যারা নামাজ পড়বে তাদের জন্য যারা রুকু রুখুসি করবে তাদের জন্য এখানে বাইতি বলতে কাবাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করছে সম্মান বোঝানোর জন্য কিন্তু এটাও সৃষ্টির সম্পর্ক কার সাথে করা হয়েছে আল্লাহর সাথে স্রষ্টার সাথে এরকম ভাবে সুরের শামসের মধ্যে তেরো নম্বর আয়তে আল্লাহ বলেন না আকাতে যে আপনার আপনার সম্পৃক্ত আল্লাহর সাথে এটাও কিন্তু সম্মানের জন্য করা হয়েছে সুতরাং এটা গেল একটা যে যে জিনিসটাকে সম্পৃক্ত করা হয়েছে এটা নিজে অস্তিত্ববান তাইলে সৃষ্টির সম্পর্ক কার সাথে স্রষ্টার সাথে করা হয়েছে আরেকটা সম্পর্ক সেটা হচ্ছে যেটা না অন্যের উপর নির্ভরশীল হ্যাঁ যে এই রুহটা তার পক্ষ থেকে তাই এটা সুরেন একশো নম্বরে এই যে রুহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হচ্ছে এটাও কিন্তু সৃষ্টির সম্পর্ক স্রষ্টার সাথে কিন্তু এখানে সম্মান বোঝানো হয় এই কারণে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে নতুন রূপ তো অনেকে আসে নতুন ঈসা ইসলামের রূপকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবে কেন এটার দ্বারা সম্মান বোঝানো হয়েছে যে ঈসা ইসলামের মধ্যে যে রূপ দেওয়া হয়েছে সেটা আপনার বিশেষভাবে আল্লাহ দিয়েছেন এটাও কিন্তু সৃষ্টির সাথে সষ্টার সম্পর্ক সম্বন্ধ তৃতীয় নম্বর আরেকটা আছে সেটা হচ্ছে আল্লাহর কোনো সিফাতকে কোনো আপনার গুণকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া এটা কিন্তু সৃষ্টির সাথে সষ্টার সম্পর্ক নয় বরং আল্লাহর গুনাবলীকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া যেমন আপনি পাবেন কুদর উল্লাহ এটা পাইবেন যে জিনিসগুলাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয় সেই জিনিসের তিনটা প্রকার আমরা বললাম এখন আরেকটি কথা বলে আমরা শেষ করব সেটা হচ্ছে যে আল্লাহর কোন নাম ও গুণাবলীকে অস্বীকার করার বিধান কি আমরা বলবো এই ক্ষেত্রে শেখ সাল মুহাম্মদ সালিন রাহিম এই প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন কি যে অস্বীকার করা প্রথমত দুই ধরন। একটা হচ্ছে যে আপনি অস্বীকার করলেন বললেন এটা তো এতে কোনো সন্দেহ নাই কেউ যদি বলে আল্লাহর মুখ নাম আল্লাহর নয় যেমন বলছেন রহমান আল্লাহর নাম নয় অথবা যদি বলে যে রহমত আল্লাহর গুণাবলী নয় তাইলে এটা কোরআন হাদিসের দৃষ্টিতে একবার সেই ব্যক্তি কাফের এতে কোনো সন্দেহ নাই। অথবা কেউ যদি বলে আল্লাহর কোনো হাত নেই তাহলে সে কাফের এতে কোনো সন্দেহ নেই কারণ সে কোরআন আদিসকে অস্বীকার করেছে দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে সে অস্বীকার পুরো করে নাই বরং সে অপব্যাখ্যা করে অস্বীকার করছে এরকম যদি হয় তাহলে এটা দুই ধরনের আবার অপব্যাখ্যা করে এটা আমাদের বুঝতে হবে কারণ আমাদের সাপেক্ষা আছে হ্যাঁ এই অপব্যাখ্যা যদি করে এটা দুই ধরনের কোরআন হাদিস সেটা আরবি ভাষা কি এটার সাপোর্ট করে নাকি আরবি ভাষা সাপোর্ট করে না যদি আরবি ভাষা সাপোর্ট করে তাইলে সে কাফের হবে না বরং সে পদ্যষ্ট আর যদি আরবি ভাষা সাপোর্ট না করে তাইলে সে একেবারে কাফের যেমন দৃষ্টান্ত দিয়ে বুঝবেন যেমন কোরআন আল্লাহ বলেন বালিয়া দা হুম আব সুত্থান যে আল্লাহর দুই হাত কি আপনার বিস্তৃত প্রসারিত আল্লাহ নামত এরকম যদি বলে তাহলে সে অপব্যাখ্যা করছে এই কারণে সে কাফের নয় কিন্তু যদি এই ব্যাখ্যা কেউ যদি বলে ইয়েদ মানে আকাশ আল্লাহর হাত আর জমিন আরেকটা হাত দুই হাত এরকম যদি ব্যাখ্যা করে সে কাহের কারণ এই কবি বলতেছেন যে রাতের যে অন্ধকার এই অন্ধকারের কিন্তু অনেক আছে ফায়দা আছে বলে যে এই ফায়দা থাকাটা এটা প্রমাণ করে যে মানবীয় যে একটা দল আছে এরা মিথ্যা কথা বলে কারণ আপনার মানবীয় একটা দল তারা মনে করে যে অন্ধকার কখনো কল্যাণ নিয়ে আসতে পারে না কবি বলতেছে না অন্ধকারেরও অনেক ফায়দা আছে সুতরাং অন্ধকার কল্যাণ নিয়ে আসা এটা প্রমাণ করে যে মানবীদের কথা ভুল তাইলে আমরা বললাম অস্বীকারের ধরন দুইটা आल्ला हाथ सर आस्वीकार कर सरसि काफे बोलते पर कारण एरा बोले आल्ला हाथ मानी आल्ला कुदरत आल्ला नामत तैर सेपव्याख्या दिए सूजग रहे कारण मानी सरसरि काफे बला मुश्किल बरते हैं पद भ्रष्ट আশা করি আমরা এই ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রে এলহাদের কথাও শিখলাম এবং আল্লাহর সাথে যে জিনিসগুলোকে সম্পৃক্ত করা হয় সেটার প্রকারও জানলাম এবং আল্লাহর সিফাত নামকে অস্বীকার করার ধারণা জানলাম আল্লাহ জন আমাদের জ্ঞানকে আরও বাড়িয়ে দেন ওসলাল্লাহ ওয়ালা নবীন মহামদ ওসহি আজমাই